সমাধান <Mile no bota shamanahan> بإسمائي مذعرفت الله رحيح حلوة حلوة حلوة حلو حياتي مذعرفت الله رحيح السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن واله أما بعد فعوذ بالله من الشيطان الرجيم فليوم لا يوخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم সমস্ত প্রশংসা যে আল্লাহর আলমিন মানুষের অন্তরের মালিক আল্লাহাক যেভাবে চান মানুষের অন্তরের অবস্থা রাখেন আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের শুক্রিয়া যে আল্লাহাক আমাদের অন্তরকে দিন ইসলামের দিকে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ ফাক রব্বাল আলম আমাদের অন্তরকে নরম করার তৌফিক দান করেন সাল সালাম নাজ মাহমুদুর রাসুল্লাহ সাল্লা ইসলামের ওপর যার অন্তর আল্লাহ পাকের ভয়ে সবচেয়ে বেশি ভীত ছিল আমাদের আজকে তফসির হবে সুরা হাদিদের সুরা হাদিদের আয়াত নম্বর পনেরোতে আল্লাহ পাকের সাদ করেছেন ফালিয়া মালাউ খুম ফিদিয়া তুমা মিনালা কাফারু এই আয়েতটি ওই মোনাফেকদের সম্পর্কে যে আলো চাইবে ক্যামতের দিনে কিন্তু তাদেরকে অন্ধকারে নিমজ্জিত করা হবে আর সেই অন্ধকারের মধ্যেই জাহান নামে নিক্ষিপ্ত হবে পাক বলছেন ফালিয়া মালায়ু খাজমিন ফিদিয়া আজকের দিনে বিচার দিবসে তোমাদের থেকে কোন রকমের মুক্তিপণ হবে না পৃথিবীর আসামিদের কাছ থেকে বন্দিদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয় কিন্তু আখেরাতের আসামী অপরাধীদের কাছ থেকে কোনো রকমের মুক্তিপণ নেওয়া হবে না ওয়ালা আল্লা দিনা কাফারু আর যারা অস্বীকারী কাফের মুসলিম তাদের কাছ থেকেও না হবে না তাহলে যারা হয়তো জাতি মুসলিম কিন্তু তারা আসলে মুনাফিক অন্তর বিশ্বাস ছিল না যারা জাহান্নামি হবে তাদের কাছ থেকেও কোনো মুক্তিপণ নিয়ে ছাড়বেন না আর যারা কুফুরির অবস্থায় মারা গেছে ইসলামের ছায়াতলে আসেও নি সিরক করে মারা গেছে তাদের থেকে কোনো রকমের মুক্তিপণ হবে না মুনাফিকরা বাহ্যিকের নামাজ পড়তো আহ যতগুলি বাহ্যিক আমল আছে সবগুলি করত। শুধু অন্তরে কুফুরি লুকাইতে ছিল নবী সাল্লা জামানার প্রথম সারি যারা মুনাফেক তাদের কাছ থেকে মুক্তিপণ হবে না আর যারা কুফুরি সিরকের ওপর থেকেই মারা গেছে তাদের কাছ থেকেও কোনো রকমের মুক্তিপণ নিয়ে ছাড়া হবে না মা ওয়া না আর তোমাদের সকলের বাসস্থান হচ্ছে জাহান্নামের আগুন হেয়া মাউলাকুম এই জাহান্নামের আগুনই তোমাদের যথাযোগ্য স্থান মাওলাকুম মানে তোমাদের মাসুয়াকুম তোমাদের যথাযোগ্য স্থান আর কেউ কেউ বলেছেন হেয়া মাওলাকুম মানে আউলা বেকুম এই জাহান্নামই তোমাদের ক্ষেত্রে অধিক অধিকার রাখে বেশি অধিকারী জাহান্নাম তোমাদের তোমাদের অধিকারী জান্নাত নয় অবিয়াসল মাসির আর কতই না মন্দ হবে তাদের প্রত্যাবর্তন স্থল আলামিয়া আমানু আ মানু আন্তা কলুবিল্লা এখন মমিনদের সম্পর্কে আল্লাহের সাদ করেছেন যারা বিশ্বাসী তাদের অন্তর কেন অত শক্ত হবে বরং তাদের অন্তর আল্লাহের উপদেশ পেয়ে কোরআনের কথা শুনে রসুলের হাদিসের কথা শুনে বিগলিত হওয়া উচিত মহান আল্লাহ বলছেন আলামিয়া আমানু যারা বিশ্বাসী তাদের জন্য এই সময় আসেনি যে আন্তু বহম জিক্লাহ যে তাদের অন্তর বিগলিত হবে বিনয়ী হবে আল্লাহ পাকের স্মরণে আল্লাহ পাকের উপদেশ পেয়ে আল্লাহ পাকের উপদেশ হচ্ছে কোরআন করিম রসুল্লাহ হাদিস সে পড়েই হোক অথবা শোনেই হোক যেইভাবে হোক না আল্লাহ পাকের স্মরণে তাদের অন্তরে কি নম্রতা আসে না বিনয় আসে না অমানাজ আলম আল আর যে সত্য আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে তা শুনেও তা পড়েও কি তাদের অন্তর নরম হয় না কিন্তু তারা কি করেছিল ফাত কিন্তু তাদের সময় খুব দীর্ঘ হয়ে গেছিল নবী রসুল অতিবাহিত হওয়ার পরে তাদের সময় দীর্ঘ হয়ে গেছিল তারপরে নবির যে অবস্থার ওপর ছেড়ে গেছেন সেই আকিদা আর সুন্দরের ওপর সুন্দর আর বিকৃত বিকৃত বাইবেল তো রকম যখন হয়ে গেছিল ফাকাসাত সাত তাদের অজ্ঞতার কারণে দীর্ঘ সময় চলে গেছে নবীর রসুল আসেনি আর দিন শিখেও নি নবীর রসুলদের দিন সুতরাং তাদের অন্তরগুলি শক্ত হয়ে গিয়েছিল আর বর্তমান মুসলিম সমাজের এই অবস্থা যেসব লোকেরা দিন শিখেও না আল্লাহ সম্পর্কে জানলো না আল্লাহর দিন সম্পর্কে জানলো না আল্লাহ ফাঁকে রসুল সম্পর্কে জানলো না দৈনিক ইসলাম চর্চা করে না শুধু দুনিয়ার পড়াশোনা করে অথবা পয়সা নিয়ে মেতে আছে ব্যবসা বাণিজ্য নিয়ে মেতে আছে পেট নিয়ে মেতে আছে তাদের অবস্থা এরকম তাদের অন্তর এত শক্ত হয়ে গেছে যে ভালো কথা আর প্রবেশ করে না ভালো কথা ঢুকে না আল্লাহ পাক বলছেন ও কাসির তাদের অধিকাংশই পাপাচারী ছিল এই আহলি কিতাব যারা দিন থেকে দূরে সরে গেছিলাম এলামো তোমরা জেনে রাখো নিসন্দে আল্লাহ পাক এই পৃথিবীর এই জমিনের মরে যাওয়ার পরে মৃত্যুর পরে জীবিত করবেন অর্থাৎ অনাবাদ জমিনকে আল্লাহ আল্লাপাক রব্বুল ওই ভাবে আল্লাপাক জীবিত করবে কাতবাইকমুল আয়াত নিঃসন্দেহে তোমাদের জন্য আমি আয়াত সমূহ বর্ণনা করেছি আল্লাহ তাকেলু যাতে করে তোমরা বুঝতে পারো ইন্নাল মুসদ্দিন দানশীল পুরুষরা দানশীল নারীরা যারা আল্লাহ ঋণ দিয়ে থাকে বহুগুণ করা হবে ওজর আর তাদের জন্য সম্মানজন আমা রাসুলি আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে রসুলগণের প্রতি বিশ্বাস রাখে উল্লাইক সিদ্দিক অশোহাদা তারাই হচ্ছে অতি সত্যবাদী সিদ্দিক অশুহাদ তারাই হচ্ছে আল্লাহ রাস্তার শহীদ যারা আল্লাহর দিন উচা করতে গিয়ে তারা নিজের জানেরও কোরবানি করেছে মালেরও কোরবানি করেছে আর সোহাদার আর একটি হচ্ছে যে তারা আলামা সোহাদা আল্লাহ পাক বলেছেন আল্লামাকে কারণ আলেম জ্ঞানীদের সম্পর্কে আল্লা মানে শুধু মাদ্রাসা পড়া নেই যারা আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান রাখে যেইভাবে যে কোন উৎসব থেকে এক না কেন কোরআন এবং হাদিস থেকে সে জ্ঞান অর্জন করেছে মাদ্রাসায় গিয়ে হোক অথবা বাড়িতে বসে হোক প্রচার মাধ্যম দিয়ে হোক যারা জ্ঞান অর্জনকারী আল্লাহর দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন তাদেরকেও আল্লাহ সোহাদা বলেছেন এই অর্থে যে শহীদ মানে সাক্ষ্য প্রদানকারী সাক্ষী আর এরা আল্লাহ পাকে ওিয়াতের সাক্ষী দিয়ে থাকে আল্লাহ পাকের একত্রের সাক্ষী দিয়ে থাকে যেমন আল ইমরানের একটি আয়তে রয়েছে তারপরে বলছেন যারা জ্ঞানী এলএমওয়ালা মানুষ তারাও আল্লাহ পাকের একত্রের সাক্ষী দিয়ে থাকে সুতরাং তারাও সোহাদা এই অর্থে প্রতিপন্ন করেছে আয়াত সমূহকে উলায় কাসাবুল জাহিম তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী আল্লাহা শুনে রাখো দুনিয়ার অবস্থা পৃথিবীতে দুনিয়ার ভোগবিলাসে বিলাসে মেতে উঠেছ শোনো তার অবস্থা কেমন ইন্নামাল হায়াতুদ্দন গলা আল্লাহ বলছে নিঃসন্দেহে পার্থিব জগত এবং পার্থিব জগতের যে ভোগের সামগ্রী সেগুলি হচ্ছে ক্রীড়া কৌতুক খেলতামাশা জিনা এবং এগুলি হচ্ছে শোভা সৌন্দর্য দেখতে মজা লাগছে ছেলে মেয়েদের দেখতে মজা লাগছে টাকা পয়সা নাড়তে মজা লাগছে এবং তোমাদের পরস্পরের সাথে আমি এই করেছি আর ধন সম্পদ আর ছেলে মেয়েদের ক্ষেত্রে আধিক্যের প্রতিযোগিতা মাত্র দুনিয়ায় কার কত ছেলে মেয়ে আছে কার কত টাকা পয়সা আছে এইগুলো নিয়ে দুনিয়া এইগুলির নাম দুনিয়া কিন্তু বর্তমান যুগে দুনিয়ার নিয়ামত তেমনই জোন ধনকে বড় নিয়ামত বলেছেন ছেলে মেয়েকে বড় নিয়ামত বলেছেন কামাশালে গাইছেন আজার আনাব এই পৃথিবীর অবস্থা কেমন কামাশালে বৃষ্টির মত বৃষ্টি বর্ষিল বৃষ্টি যখন বর্ষণ হলো জমি কুফার আনাবাত আর তার তারপরে জমি জায়গায় সবুজ হয়ে গেল এই কুফারের ফসল চাষিকে কুফফার মানে এখানে চাষি কাফের কাফের মানে যে সত্যকে ঢেকে রাখে ওই জন্য আল্লাহ পরকালকে অস্বীকারীকে কাফের বলা হয় যে আল্লাহ রাখত অস্বীকার করে তো ঢেকে রাখে সেই কাফের বলা হয় আর এখানে সাবধিকার করতে কাফের ডেকে রাখে কৃষককে কাফের এই আয়াতে বলা হয়েছে এই অর্থে বলা হয়েছে যে কাফার ঢেকে রাখা আর চাষির কাজ হচ্ছে মাটিতে ঢেকে দেওয়া মাটিতে বীজ বোপন করবে চাষ করে আর বীজ মাটির তলাই চলে যাবে তারপরে তখন ফসল হবে সেই জন্য এখানে কুফ্ফার মানে হচ্ছে জোর রাহ অর্থাৎ চাষিরা কামাসেল পৃথিবীর অবস্থা হচ্ছে কামাসেল গাইস বৃষ্টির মতো বৃষ্টি হলে যখন ফসল সুন্দর হয় মাঠে আর কুফফার কুফ্ফার চাষিদেরকে এই ফসল আনন্দিত করে চমৎকৃত করে খুব মজা লাগে নিজের জমি জায়গার ফসল দেখে সোমায় এই হঠাৎ করে তা পেকে যায় কিছুদিন থাকলো জমি সবুজ তারপরে পেকে গেল তারা মুসফার্ন আর তারপরে হলুদ বর্ণ হয়ে যায় আর দাঁড়িয়ে থাকতে পারছেন না এই দুই একদিনের মধ্যে না কাটলে সব ঝরে শেষ হয়ে যাবে সোমায় এখন হোতামান তারপরে ওই সবুজ যে গাছপালা ছিল সেগুলি কি হয়ে যায় খড়কুটুতে পরিণত হয় খড়ে পরিণত হয় কত সুন্দর শক্তিশালী হইলো যৌবন আসলো বিবাহসাদী করলো ছেলেমেয়ে হইলো তারপরে আবার বার্ধক্য গিয়ে আবার এমন দুর্বল হইলো যে নাবালক অবস্থায় যে দুর্বল ছিল তার চেয়ে বেশি দুর্বল হয়ে পড়েছে শুকিয়ে গেছে। আর ওই ধনু সম্পদ ধন সম্পদ আগে চলে গেল আপনাকে ছেড়ে অথবা আপনি খালি হাতে চলে গেলেন ধন সম্পদ থেকে গেল অন্যদের জন্য আল্লাহ বলছেন অফিল আখেত আজন সদীদ আর পরকালে কঠোর শাস্তি রয়েছে কার জন্য যারা বিশ্বাস করেনি আর ভালো কাজও করেনি অমাক ফেরাত মিন আল্লাহ অরিদওয়ান আল্লাহর পক্ষ থেকে মার্জনা রয়েছে এবং সন্তুষ্টি রয়েছে আল্লাহ রাজি হবেন কার ওপর যারা ইমানদার হবে এবং সৎকর্মশীল হবে আমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাউল গরুর আর পার্থিব জগৎ তো ছাডা দুনিয়াতে আবার ফিরে আসছি আসসালাম আলাইকুম আমি আর আপনারা দেখছেন বাংলা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 शाहिदुल्ला खान मदनी, हाफेज एम जमन बिन मुझवर बिन जहांगीर मदन डरबुल्लासा जहांगीराम दायित्व देखिदा ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের তফসিলের দিকে আল্লাহ ফখরুল আলম সুর হাদ আয়ত নম্বর একুশের সাদ করছেন যাহদুল্লাহ ইউমসা ও আজিম আল্লাহ পাক এখানে প্রতিযোগিতা করতে আল্লাহ এগিয়ে সাবেক তোমাদের প্রতিপালকের মার্জনার উদ্দেশ্যে জান্না এবং জান্নাতের উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে জান্নাতের জন্য আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন এই জন্য তাহলে ইমানদার হইতে হবে সত্যিকার অর্থে আর সৎকর্মশীল হইতে হবে হারাম অন্যায় না অবৈধ কাজ কথা থেকে বাঁচতে হবে প্রতি বিশ্বাস করেছি আর তার রসুলগণকে বিশ্বাস করেছে এখানে আল্লাহাক আল্লাহ এবং রসুলের যারা বিশ্বাসী সত্যিকার অর্থে তাদের জন্য জান্নাতের কথা বলেছেন সুরে আল এমরানের আয়ত নম্বর একশো তেত্রিশ বলেছেন সত্যিকার ইমানদার আল্লাহর প্রতি আর রসুলগণের প্রতি ওরাই যারা মুতাকিন যারা আল্লাহ ভিরু আল্লাহকে ভয় করে আল্লাহর প্রতি ইমান মানে আল্লাহকে ভয় করে পরকাল সম্পর্কে চিন্তাশীল রসুলগণের প্রতি ইমান রয়েছে যা বলেছেন সম্পর্কে আখেরাত আখেরাতের জন্য কাজ কর না হলে হয়ে যাবে বিশ্বাস করেছে সুতরাং তারা গোনা থেকে নিজেকেছে আর ঘাটতি করেনি এদের আল্লাহের অনুগ্রহ ইউ তিহে মাসা আল্লাহ দিয়ে থাকেন এই জান্নাত এবং এই মার্জনা আল্লাহের অনুগ্রহ আজিম আল্লাহ মহা অনুগ্রহকারী আল্লাহাক বলছেন যে তোমাদের ওপর পৃথিবীতে যে কোনো মুসিবত আসুক না কেন বিপদ আসুক না কেন ওয়ালাফি অথবা তোমাদের ক্ষেত্রে আকাশের কোনো আল্লাপাকের আজাব আসলো জমিনে কোনো গজব আসলো দেশে পরিবারে সমাজে যা কিছু আসে রকম আপদ বিপদ ইল্লাফি কিতাব আল্লাহ পাক তা জানেন এবং তার জ্ঞানের ভিত্তিতেই অসীম জ্ঞান তার তার জ্ঞানের ভিত্তিতে তিনি লিখেও রেখেছেন তা কিতাবে আল্লা পাখির কিতাবে অর্থাৎ লহে মাহফুজে রয়েছে মিন কাবলে আনাবর আহা আমি আল্লাহ তা সৃষ্টি করার পূর্বেই পূর্বেই তকদির লিখা আছে যে এই বিপদ আপদগুলি আসবে আর তার নিশ্চয়ই কোনো কারণ আছে আল্লাহ পাখর রব্বুল আলমিন তা নির্ধারিত করেছেন ইন নাজালেক আল আল্লাহ ইয়াসির নিশ্চয়ই এই আল্লাহ পাখের জন্য সহজ এই মানুষের ভবিষ্যৎ জেনে নেওয়া আল্লাহ পাখের সৃষ্টির ভবিষ্যৎ জেনে নেওয়া পৃথিবী সম্পর্কে আল্লাহ পাকে সবকিছু জানা আর তারপরে তা লিখে রাখা আর সেই অনুযায়ী প্রত্যেকটির বাস্তবায়ন গেছে, তার ওপর তোমরা আক্ষেপ করিও না অতীত আর ফিরে আসবে না সুতরাং অতীতে যা হয়েছে ভুল ভ্রান্তিও যদি হয়ে থাকে ক্ষয়ক্ষতি হয়ে থাকে ইমানের আমলের ক্ষয়ক্ষতি হইলেও আর সংশোধনের কোনো উপায় না এখন বেশি বেশি করেন আপনি আমল সংশোধন পূরণ করেন আর যদি আপনার যান মালেরও ক্ষতি হয় সেই ক্ষেত্রে আক্ষেপ করে লাভ নেই নেই আমার মতো বিদ্যায় নেই বুদ্ধিতে নেই এরকম করি না কারণ আল্লাহ ফাকুর প্রত্যেক অহংকারী আর গর্বকারীকে পছন্দ করেনা মুক্তাল আর ফাঁকুরে পার্থক্যাল যার অন্তরে অহংকার ঋখে আছে এখনো প্রকাশ হয়নি কিন্তু আমার মধ্যে এই গুণ আছে আর ফুর যে এটা প্রকাশ করে যখন অন্যকে ছোট মনে করে আর সেটা প্রকাশ পায় এটা হচ্ছে যারা কৃপণতা করে তাহলে অহংকারী যারা তাদের বধ হচ্ছে কৃপণতা করা ওই মরমুনা সাবিল বকুল আর অন্যদের কেও কৃপণতার উপদেশ দিয়ে থাকে তোর পর এত কেন খরচ করিস বাপ মাকে এত কেন দিস ধান খাই রাজা তো বেশি কেন করিস ভালো কাজে বাধা সৃষ্টি করা আর কি কোনো জন্য প্ররোচিত করা অমাইয়া তা আল্লাহ আর যেই ব্যক্তি ফিরে যাবে আল্লাহর পথ থেকে ফাইন আল্লাহ আল গানীউল হামিদ জেনে রাখুক যে আল্লাহ পাক অভাবমুক্ত আল্লাহর কোনো প্রয়োজন নেই কারো ধন সম্পদের আর হামিদ তিনি প্রশংসিত আরো অনেক হয়তো উল্লেখ হয়নি মানদণ্ডি ন্যায়ের মানদণ্ড আল্লাহাক নাজল করলাস্ত যাতে করে মানব জাতি সুবিচার প্রতিষ্ঠা করে ওয়ানজাল্ল হাদিদ এবং আল কিতাবের সাথে এই কিতাবের শক্তি আল কোরআনের শক্তির সাথে সাথে ওয়ানজাল্লাল হাদিদ আল লোহাও আমি নাজিল করেছি লোহাও আমি সৃষ্টি করেছি ফি হে বা আসন শদীদ তাতে প্রবল ক্ষমতা রয়েছে আল্লাহ ফাকে লোহার সময় প্রবল ক্ষমতা রয়েছে কথা বলছে আজকেই লোহা ছাড়া পৃথিবী অচল এবং আল্লাহ ফাকে দিন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যেমন আল কোরআন প্রয়োজন রয়েছে তেমন সুলতানের প্রয়োজন রয়েছে ক্ষমতারও প্রয়োজন রয়েছে সেই জন্য আল্লাহিদের যাতে করে আল্লাহ জেনে নিতে পারেন মানে আল্লাহ প্রকাশ করে দিতে পারেন যে কে তার সাহায্য করছে তার দিনের সাহায্য করছে আর তার সাহায্য করছে না দেখি আল্লাহকে إن الله قويون عزيز نشان الله فك رب العالمين بڑو شكتمان آر محا بورا کران تو ولقد أرسلنا نوحا إبراهيم النشان دامي نوح علیه السلام آر إبراهيم علیه السلام كبار رسول کري وجعلنا في ذريع تهم النبوة آر تادير شمتندير مذه آمين نبوات رکھی چلم إبراهيم علیه السلام أولاد بهو نبو نوح علیه السلام مرخورو جنمه بهو نبو والكتاب ابن كتابو آمين نازل کري چلم আর তাদের অনেকে হৃদায়ত প্রাপ্ত হয়েছে সঠিক পদ গ্রহণ করেছে মানব মানবজাতির অধিকাংশই পাপিষ্ট হয়েছে তাদের পেছনে আমি আরো আমার রসুলগণকে পাঠিয়েছিলাম কফ মারাম আর তারপরে আমি মারিয়াম পুত্র ঈসা আলিয়াসাল্লামকে পাঠিয়েছিলাম ও আতাইনাহ ইঞ্জিল আ তাকে ইঞ্জিল দিয়েছিলাম আল্লাহ আত্মা আমি আল্লাফি কলুবিল্লা যারা তার অনুসারী ছিল তাদের হৃদয় আমি দিয়েছিলাম করুণা ওরা এবং দয়া ও রাহবানিয়া এবং বৈরাগ্যবাদ এটা আমি দিইনি কিন্তু তারা আবিষ্কার করেছিল ইবতাদা উহা তারা এই বিধাত রচনা করেছিল আবিষ্কার করেছিল মা কাতাব না হ্যাঁ তাদের ওপর এটা বিধিবদ্ধ করিনি আমি ফরজ করিনি যে সংসার ত্যাগী হয়ে যেতে হবে বৈরোগ্যবাদ মানে বিবাহ করলো না সংসার ছেড়ে দিলো কাজকর্ম ছেড়ে দিল আর তারপরে বন জঙ্গলে বা নির্জনতা অবলম্বন করলো আর কারোর সাথে দেখা সাক্ষাৎ না জীবন জীবনযাপন আল্লাহ বলছেন মা কাতাবনা হলিম তাদের ওপরে এটা আমি ফরজ করিনি ইল্লাপিকা রিজওয়ানিল্লাহ তবে আল্লাপাকের সন্তুষ্টি অর্জন করা ফরচ করেছিলাম যে আল্লাপাকের সন্তুষ্টি অর্জন করতে হবে ফামার আওয়াহা কারে আয়াতাহা কিন্তু তার সত্যিকার অর্থে লালন করতে পারলো না তার সুরক্ষা করতে পারলো না যেমনভাবে শুরু করেছিল তো ঠিক আছে সেইভাবে চলতো কিন্তু তার লালন ঠিকভাবে করতে পারলো না তার হেফাজত করতে পারল না আল্লাহকে ভয় করো আমি তার রহমত দয়া থেকে আল্লাহ পাক দ্বিগুণ তোমাদেরকে তাহলে যেসব আহলি কিতাব ঈসআর ইসলাম প্রতি মানিয়ে এসেছে মুসা ইসলাম প্রতিছে তারপরে মোহাম্মদ রসুল তাদের ক্ষেত্রে তাদেরকে আল্লাহ দ্বিগুণ সব দিবেনি আর শেষ নবীর আবার ইমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহাক ইউতে রহমত তার অনুগ্রহ থেকে অর্থাৎ নেকি থেকে দ্বিগুণ দেবেন ওইয়াজে নৌরান এবং তোমাদের জন্য আল্লাহাক জ্যোতি করে দেবেন তেমন শুনাবিহি তা নিয়ে তোমরা চলাফেরা করবি এই জ্যোতি হচ্ছে দুনিয়ার জ্যোতি সেটা হচ্ছে হেদায়তের জ্যোতি হেদায়তের পথে থাকবে গোমরা পথভ্রষ্ট হবে না দুনিয়াতে আর আখ হেরাতে পরকালে জ্যোতি দেবেন আল্লাহ পাক পুলের ওপর যেটা জাহান নামের ওপর কায়েম করা হবে যেটাকে আমাদের দেশের মানুষ পুল সিরাদ বলে আল্লাহ পাক বলছেন যে ওয়াক ফির্লাকুম আর আল্লাহ তোমাদের মাফ করে দেবো আল্লাহ গাফুর রহিম আল্লাহ পাক বড় মার্জনা আর বড়ো দয়াবান আল্লাহ পাক তার পর ارشاد করেছেন লে আল্লাহ ইয়ালাম আহলুল কিতাব আল্লাহ ইখদারুন আলা শাইই মিন ফাদরিল্লাহ জাতি করে আহলি কিতাব ইহুদি এবং নাসারারা জেনে নেই এখানে লাম হচ্ছে زائدا অতিরিক্ত নাইর অর্থ নেই আহলি কিতাব জাতি এই বিষয়টা ভালো করে জেনে নেই যে আল্লাহ ইখদারুন আলা শাইই মিন ফাদরিল আল্লাহর অনুগ্রহের কোনো তারা অধিকারী নয় যা আমরা নিজে ভাগ বন্টন করব আল্লাহর নিয়ামতকে এই ক্ষমতা কাউকে দেওয়া হয় না আল্লাহর নিয়ামত আল্লাহর অনুগ্রহ ভাগ বন্টন করবেন এই ফাদুল্লাহ অনুগ্রহ কি বোঝানো হয়েছে নবুয়াত নবী মোহাম্মদ হইলেন আর আমাদের বংশে কেন হল না ইসরাইল গোত্রে হইতো না এটা আল্লাহ পাকের ভাগ আল্লাহ পাহ ইসমাইল গোত্রে করেছেন শেষ নবীকে আর জান্নাতের ক্ষেত্রে ইয়াহুদি খ্রিস্টানরা বলতোয় খোলাল জান্নাত ইন কানা হুদানা ওনা সারা ইয়াহুদি আর খ্রিস্টান ছাড়া আর কেউ জান্নাতি যাবে না আল্লাহ বলছে এ তিলকা আমানীয় হম এটা তো আশা আকাঙ্ক্ষা মাত্র আল্লাপাকের অনুগ্রহ জান্ন পাক মহা অনুগ্রহকারী এখানে সুরে হাদিদের তফসির শেষুল আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন আল্লাহ জান্ন দশ জন দান করেন ওসল يطيب العيش হো في رضا নাই তে مذ عرفت الله হল হলক حياتي وعرفت الله ربي اشرق النور بقلبي اشرق النور في نفسي الله शोमो की। शेख मंगलवार प्रत साढ़े दस टे पुन सम्प्रचार सकाल नीच टी रास्त उदाहरण शान जी बृद्धि पाए प्रत्येक